বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নি নন্দহিত শ্রীনন্দনন্দন বন্দে আধিকার চোদ গোপীজন সহূত বৃন্দন মনোহর বঞ্চাশ পতি পাবুনেভ্য বৈষ্ণবে মোকং কচা ল পু লঙ্ঘতগি পহংবন্দে পরমান্দ বৃন্দ তুলসী বৈ পিয়া বাই কেশব চিপে দেী সত নয় নমসনোতাম দেী সরস্বতী বেশষ্ণকোপদ গৌরে প্রকশনে সদানুর গুর্ভক্তিযুক্ত ভক্তি প্রমদগগোদ্ ধৈর্য সদা পিভম মষ্টদ তেথাস পদ শিব বিচন শরণম ভীতা বন্দে মহাপুষ তে চরিদ ত্যাক্তুষ্টরজ্জলক্ষ্মী ধর্মীষ্ট বচসা যদগাণ্য মেঘ দৈতাবদ বন্দে মহাপুষতে চরিদ ইবন খমিচ্ছা বিসুজিত স্বদর্শি পূর্ণাগ্রসাগর সারমূর সারাধিকা মি কৃম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ সৈতর শিবসতি গৌরভক্তি শ্রীকৃষ্ণচৈতন প্রভু নিত্রিয়দ্বৈতগদাধর শিবসতি গৌরহক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রা আজানুম্বিত ভুজ কনক সঙ্কেতর কমলাবরুবরপাল বন্দেগত প্রিয় করুণা ভুতর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे हरे हरे राम हरे राम राम राम हरे करमानी न प्रशंस न गर्वैत विश्वकात्म पश्व प्रकृतपुरस्वभाकर्मा परमा न प्रशंसायत न कर विश्वकात्म पश्वन प्रकृतिपुरेण परमा न प्रशंसायत न करभभक्ति सिद्धांत সরস্বতী গোস্বামী প্রহুপা জানিয়েছেন আমার গুরু পা পদ্ম শ্রেষ্ঠ আমার গুরু পা পরমংশ শ্রেষ্ঠ তিনি জগতের কোন রকম দর্শন করেন না জগতের কাউরই কোন রকম দর্শন করেন না তিনি পরমংস শ্রেষ্ঠ জগতের কাউর কোনোরকম কোনো দোষ দর্শন করেন না किंतु मूर्ख के सबजानता के बहादुर के संशोधन करवार कोटी दोष दर्शन करिए दिए प्रति मुहूर्ते भजन पथ पदस्खलन था के रक्षा करें भजन पथे हमार पदस्खलन थके पदे रक्षा करें यहाँ करुणा देखते पाई परहंस बैष्णवग जरा आ তাদের জগতের কোনো বস্তুতে কোনো দোষ দর্শন হয় না বিন্যুমাত্র সম্ভব নয় আর সেই রকম ধরনের পরমাংস যারা জগতে কোনো কথাই বলেন না কেবল নিজ ভজনে মশগুল থাকেন হরি হরিনামে ভগবানের গুণ লীলা নিত্যলীলা সমস্ত চিন্তনে থাকেন সেই ধরনের বৈষ্ণবের দর্শন আমাদের মঙ্গলদায়ক হলেও সেই ধরনের বৈষ্ণবের দর্শন আমাদের বাস্তবিক মঙ্গলদায়ক বটে কিন্তু সেই বৈষ্ণবগণের আচার আচরণ আমাদের অত্যন্ত অমঙ্গল আনয়ন করতে পারে যেহেতু আমরা বুঝব না তাদের আচরণের কোনো অর্থ আমরা না বুঝতে না পারলে আমাদের সমস্ত বিপর্যয় হয়ে উপস্থিত হতে পারে সেই জন্য পরমংশ ব্যক্তিগণের যারা অবধুত অবস্থা যাদের আগে বলেছিলাম জ্ঞান অনিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনপেক্ষাগ সলিঙ্গানম আশ্রমম স্ত্যাক্তা অবিধি গৌচরাহা দে আর বিয়নি যে সব পরামর্শগণ নিয়ম নীতি আচার আচরণ অনেক ঊর্ধ্বে তাদেরকে বিধিনিষেধের মধ্যে কোনো দিন আকর্ষণ করে রাখা যায় না তাদের নিজের স্বতঃপ্রবৃত্ত অনুরাগের দ্বারা ভগবানের সঙ্গে সেবায় নিযুক্ত আছেন এ অবস্থায় তাদের বাহ্য আচরণ আমাদের বিরাট অসুবিধে ফেলতে পারে কেন আমরা বুঝতে নাও পারি তাদের আচরণ যে শ্লোক প্রথমে উচ্চারণ করা হলো শিল সরস্বতী ঠাকুরের ব্যাখ্যা করতেন আর তার আগে বলতেন যদি ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের মতো আমরা পরভংশ ব্যক্তিকে না পেতাম তাহলে আমাদের মঙ্গলের রাস্তা খুলত না কেন অন্য অন্য পরভংসগণ মুখে কিছু বলেন না যে যা পারছে করু নিজের মতো থাকেন আর জগতের কোনো কিছুই থাকে কাহারে না নিন্দে কৃষ্ণ কৃষ্ণ বলে এইটি জানেন সব পরহংসগণই তাই বৈষ্ণবগণ তাই কিন্তু ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ প্রতি পদে পদে আমাদেরকে গালাগাল দিতেন অত্যন্ত ভৎসনা করতেন বিভিন্ন ভাষায় কথা বলতেন এতে আমাদের বিরাট মঙ্গলের রাস্তা খুলেছে কেন তিনি করুণা করে আমাদেরকে সংশোধনের জন্য দয়া করে নিজের ভজনের আনন্দেতে আছেন তিনি অথচ আমাদেরকে সংশোধন করার জন্য তাকে এসব কষ্ট করে সব কথা বলতে হয়েছে এটা তার করুণা শিলা সরস্বতী জানিয়েছেন ইহজগতে জগতে থাকাকালীন অবস্থায় প্রাপঞ্চিক জগতে থাকাকালীন অবস্থায় জীবগঞ্জ যে ত্রিগুণে আবদ্ধ থাকে এই অবস্থায় কোনো জীবের প্রশংসা করা বা কোনো জীবের নিন্দা করা দুটোই ভয়ঙ্কর আমি কালকে কালকে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে যদি কোনো ব্যক্তির এই জগতের জড়জগতের জগতের ব্যক্তির অত্যন্ত ভালো গুণও থাকে সেটা শাস্ত্রীয় বিচারে সেইগুলো দোষের আকর অনেক ভালো গুণ জাগতিক বিচারে অনেক ভালো গুণ আছে কিন্তু সেগুলো শাস্ত্রীয় বিচারে সেগুলো দোষের আকার কিন্তু বৈষ্ণবগণের যে সমস্ত গুণাবলী আছে সেগুলোর মধ্যে থেকে কোনো দোষের সম্ভাবনা থাকতে পারে না সেই জন্য সেখানে বলেছেন ত্রিগুণে আবদ্ধ থাকাকালীন অবস্থায় জীবের যে দোষ এবং গুণের যে বিচারগুলো এগুলো জড়বদ্ধ অবস্থায় জড়জগতের লোকগণ বিচার করে থাকেন কোন সময় প্রশংসা করেন কোন সময় নিন্দা করে থাকেন কেন প্রশংসা করার বিষয় হলে প্রশংসা করেন নিন্দা করার বিষয় হলে নিন্দা করেন কিন্তু উভয় ক্ষেত্রেই তাদের কিন্তু স্বার্থভ্রষ্ট হতে হয়। অর্থাৎ ভগবত ভজনের যে তাদের যে যে পথ সেই লক্ষ্য থেকে ঘুরে যেতে হবে বলে কেন বলে পরমাংস ব্যক্তিগণে এই যে গালাগাল দিলেন ভকলেন অত্যন্ত ভৎসনা করলেন বিচার বিচারকগণ বলছেন স্বাস্থ্যকরগ যারা বিচার করেন বক্তিম ঠাকুরে জানিয়েছেন যারা ছেন যে যে পরমসগণ বৈষ্ণবগণ যখন কাউকে তীব্র ভৎসনা করেন যেমন সুখদেব গোস্বামীপাদ তিনি জীবনে কাউ কাছ কিছু চেয়েও খান না অযাচিতভাবে যদি তার কাছে কিছু দুগ্ধ অর্থাৎ গব্য তার কাছে আসে তাহলে তিনি পান করেন আর তাহলে কিছুই চান না কাউর সঙ্গে জগতের কোনো সম্বন্ধ নাই এরকমভাবে দেখা যায় কিন্তু সুখদেব গোস্বামীকে আমরা দেখেছি ভাগবতের অনেক অনেক জায়গায় সুখদেব গোস্বামী তীব্র ভর্ষনা করেছেন বিষয় লোকে। তীব্র ভর্ষনা শুধু একটু আদ নয় বিষয় ব্যক্তিগণকে তীব্র ভৎসনা করেছেন তারপরে দেবতাগণকে গালাগাল দিয়েছেন আমরা দেখেছি সেখানে এনে বলেছেন দেবতাগণকে মতলব বাজ বলেছেন সকার যে কুশলা এবং তাদের সঙ্গে বার্তালাপ পর্যন্ত করেন এইগুলোর পেছনে কী রহস্য রয়েছে তাহলে তিনি পরমাংশ হলেন কী করে তিনি যদি গালাগাল দিলেন স্বাস্থ্যকাররা বলছেন এটা তার ভগবত প্রেরণায় করুণা প্রকাশ করেছেন এই যে তা কাউকে তিনি ভৎসনা করেছেন কিছু বলেছেন জড়বদ্ধ জীবের যেমন কোনো ব্যক্তির প্রতি যদি ব্যবসা করে রাগ বা দেশ এই বিষয়টা তাদের আছে, এবং তারপরে যে বস্তুতে তাদের অনুরাগ আছে বা যে বস্তুতে তাদের বিদ্বেষ আছে তাতে অভিনিবেশ সৃষ্টি হয় তাতে তাদের অভিনিবেশ হয় যে বস্তুটার প্রতি তাদের বিদ্বেষ আছে বা যে বস্তুর প্রতি তাদের অনুরাগ আছে তার প্রতি তাদের অভিনিবেশ সৃষ্টি হয় এই অভিনিবেশ সৃষ্টি হওয়ার জন্য তাদেরকে লক্ষ্যবস্তু থেকে ঘড়ি এই অভিনিবেশের দরুন তাদেরকে নিজের ভজন রাস্তা থেকে সরে যেতে হবে কিন্তু পরমস ব্যক্তিগণের তীব্র ভৎসনা করা বা কাউকে প্রশংসা করা এর মধ্যে কোন রকম দ্বিতীয় অভিনিবেশ নাই। আমরা জানি দ্বিতীয় অভিনিবেশ থেকে যখনি কোনো সাধকের জীবনে দ্বিতীয় কোনো অভিনিবেশ আসে অর্থাৎ ভগবান গুরু বৈষ্ণব তার ধাম নাম পরিকর বৈশিষ্ট্য এগুলো থেকে যখনই তাদের দ্বিতীয় কোনো অভিনিবেশ আসে যে বস্তুগুলোর প্রতি অনন্ত কাল ধরে তাদের আকর্ষণ ছিল সেই সমস্ত বস্তু সংক্রান্ত কোনো বিষয়ের প্রতি তাদের যখনই আকর্ষণ থাকবে অভিনিবেশ থাকবে তখন তাদের ভজন থেকে ছুটি নিতে হবে সেই জন্য সরস্বতী ঠাকুর বলেছেন পরস্বভাব কর্মাণী ন প্রশংসাৎ না গ্রহ পরের যদি স্বভাব দেখো খুব ভালো দেখলে তাতে প্রশংসা করতে আরম্ভ করলে কিংবা কোনো দুরূহ দেখলে তোমার সেটা পছন্দ হচ্ছে না বা তোমার বিরুদ্ধে যাচ্ছে তখন তুমি তীব্র ভৎসনা করলে এই ধরনের জিনিসগুলো করবে না সাধকগণ এখনকার দিনই বর্তমানে সত্যি সত্যিই বলা যায় আমি জানি না কি কারণ এটা একটা হাওয়া এসছে বলা যায় একটা হাওয়া চলছে যে বোঝা যাচ্ছে না আমরা আজ থেকে পঞ্চাশ বছর আগে বা আজ থেকে একশো বছর আগে এই সমাজে যে সমস্ত মানুষগুলো জন্মেছিলেন ইতিহাসগুলো দেখবে ইতিহাসের আমরা অভিনিবেশ করব না কেন ইতিহাস এবং হিস্ট্রি এবং অ্যালিগরি থেকে রেহাই পাওয়ার নাম হচ্ছে হরিভজন প্রভুপাত জানিয়েছেন আমরা অভিনিবেশ করব না কিন্তু আলোচনা প্রসঙ্গে এই প্রসঙ্গটা উত্থাপিত হচ্ছে যে আমরা যদি পঞ্চাশ বছর একশো বছর আগেও আমরা যদি দেখি লক্ষ্য করি নিরপেক্ষ হয়ে যদি ঈর্ষা হিংসা নিয়ে করি তাহলে হবে না আমরা যদি অন্তত পঞ্চাশ একশো বছর আগেও যদি তাকাই সমাজের দিকে তখন আমরা দেখতে পাবো এই সমাজে অন্তত যারা অন্তত মানুষত্ব বলে জিনিসটা আছে রকম ধরনের অনেক ভালো ভালো মানুষ জন্মেছিলেন যদিও শাস্ত্রীয় বিচারে আমি ভালো বলছি না সামাজিক বিচারে আমি বলতে যাইছি। অনেক ভালো ভালো মানুষ জন্মেছিলেন তাদের অনেক মানুষত্ব ছিল তাদের অনেক দয়া ছিল অপরের প্রতি ভালোবাসা ছিল যথাপি এই দয়া ভালোবাসা এগুলো শাস্ত্রীয় শাস্ত্রীয় বিচারে আমি ভালো বলছি না কিন্তু তাদের ছিল সামাজিক বিচারে তাদের অনেক উন্নত ভাবনা ছিল তাদের জীবনযাত্রা অনেক সরল ছিল ভাবনা ছিল অনেক উচ্চ দার্শনিক চিন্তা চিন্তাভাবনা ছিল জড়জগতের এক দার্শনিক জানিয়েছেন বিখ্যাত দার্শনিক তিনি বলেছিলেন যত রাষ্ট্রনায়কগণ আছে যারা রাজ্য পরিচালনা করবেন নেতৃত্ব দান করবেন সে ধরনের ব্যক্তিগণ তাদের যদি তারা যদি তারা যদি মহান দার্শনিক না হন তাহলে দেশ তাহলে সেই দেশ সেই রাজ্য উৎসন্নে যাবে কথাটা কত বড় সত্য কথা এটা যারা তত্ত্ববিদ ব্যক্তি তারা জানে যারা রাজ্য শাসন করবেন বা সেই ধরনের ভূমিকায় থাকবেন তারা যদি অমানুষ হন তারা যদি দার্শনিক না হন তাহলে ভূত ভবিষ্যৎ বর্তমান তারা অনুভব করতে পারেন না যদিও ভূত ভবিষ্যৎ বর্তমান একমাত্র গুরুবৈষ্ণব ছাড়া কেউ দেখতে পারে না তথাপি আমাদের বিভিন্ন নীতিশাস্ত্র বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বহুপাত এ সমস্ত ব্যাখ্যা করেছেন কালকেও বলেছিলাম রাজা পশান্তিকারণাভ্যাম রাজা সমস্ত রাজ্যে কোথায় কি হয়েছে পাগল ছাগলের মতো ঘুরে ঘুরে বেড়ায় না রাজার লোক লাগানো আছে মন্ত্রী লাগানো আছে উপমন্ত্রী লাগানো আছে তার চর লাগানো আছে বিভিন্ন জায়গায় যান তারা বিভিন্ন জায়গায় কোন কোন ঘটনা ঘটলছে এসে রাজাকে খবর দেন রাজা তখন কি করেন যে এই কান দিয়ে দেখেন কান দিয়ে পরিস্থিতিটা বিবেচনা করেন করে সেই কী সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত নেয়। এটাকে বলে রাজা করনা পশান্তিকর্ণাভ্যাম রাজা যদি কেন রাজা তুমি তো কান দিয়ে কান দিয়ে দেখতে পারো না একজন দেশের রাজা থেকে কী করে তার যদি দূরদর্শিতা থাকে তার দূরদর্শিতা আছে আর যারা সাধু হচ্ছেন তাদের যদি দূরদর্শিতা না থাকে বর্তমান পরিস্থিতি কী ভবিষ্যৎ কী হবে এগুলো যদি ভবিষ্যৎ বলতে সেই ভবিষ্যৎ বলছি না আমার ভজন রাজ্যের কিরমভাবে অগ্রগতি হবে আমি যে সিদ্ধান্তটা এক্ষুনি বলে ফেললাম মুখ দিয়ে পাগল ছাগলের মতো সেটা পরবর্তীকালে কী পরিস্থিতি দাঁড়াবে আমি যে মুখে বলে ফেললাম এই কথাটা আমার আজ্ঞাটা সবাই পালন করবে আমার আজ্ঞাটা পালন করলো করার ফলে তো তারপরে একটু পরেই দেখা গেলো যে পরিস্থিতি লজ্জাজনক পরিস্থিতি দাঁড়িয়ে গেল তাহলে আমি বুঝতে পারলাম না আমার দুটো দূরদর্শিতার অভাব আমি চিন্তা করলাম না যে পরিস্থিতিটা কী হতে পারে আমি যে আজ্ঞাটা দিলাম এটা তো সবাই পালন করবে আমি যে আজ্ঞাটা দিলাম এটা সবাই পালন করলো কিন্তু আমি যে পাগল আমার আজ্ঞাটা পালন করতে গিয়ে তাদের সবার বিপদ হলো সবার অপমানিত হলো মঠের মধ্যে এটা সে বুঝতে পারবে না এই জন্য অত্যন্ত দূরদর্শী সম্পন্ন ব্যক্তি দার্শনিক যারা আছেন তারা ছাড়া কর্তৃত্ব যারা যাদের ওপর দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রের পরিচালনার বা বিভিন্ন জায়গাকে সোসাইটির পরিচালনা তাদের সেরকম ধরেন আর বৈষ্ণব রাজ্যের বিচার বিচারেতে তারা অত্যন্ত ভক্তিমান না হলে পরে কিছুতেই পারবেন যদি ভক্তিমান না হন তাহলে তাদের পক্ষে সম্ভব হয় না কোনো রকমভাবেই তারা পেরে উঠবেন না সেই জন্য সেখানে বলা হচ্ছে পরস্বভাব ও কর্মায়ী না প্রশংসায় না বিশ্বটা এই যে বিশ্বটা এই বিশ্বের মধ্যে আমিকে তুমি কে এই বিচারগুলো যখন তুমি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী করবে তখন উপনিষদ যে সমস্ত কথা বলেছে অবাক হয়ে যাবে তুমি যে আকের সঙ্গে অপরের বিদ্বেষ করছো কি জন্য করছো তুমি নিজে নিজে বিদ্বেষ করছো এই কারণে যে তুমি যে জানো না যে সমস্ত বিশ্ব একটা সূত্রে গাঁথা আছে প্রত্যেকটা সূত্রে মণিগণা ইব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একই সূত্রে তো সব গাঁথা আছে তুমি অধ্যয় জ্ঞান তত্ত্বে প্রতিষ্ঠিত নয় বলে তোমার বিভিন্ন কুৎসির দর্শন আসছে মেয়ে ছেলে বেটা ছেলে গোছিত ভেদ বুদ্ধি আসছে তোমার মধ্যে এ শয়তান এ ভালো এ বিচার আছে হ্যাঁ এই সমস্ত বিচার বিচারগুলো তোমাকে ভ্রষ্ট করছে মানে তার তোমার লক্ষ্য ভ্রষ্ট তোমার লক্ষ্য থেকে ভ্রষ্ট করে দিচ্ছে সেই জন্য বলছেন যে ব্যক্তি অনুভব করবেন যে আমি এই জগতে থাকবো না এই অনুভবটা যদি কোনো সাধকের হাড়ে হাড়ে হয় এমনকি সাধক ছাড়াও যদি জড়জগতের কোনো লোকের এরকম দার্শনিক তাদেরও যদি এই অনুভব চলে আসে আমরা দেখেছি জড় যারা দার্শনিক যারা ভজন শুরু করেন কিন্তু তাদেরও দেখেছি এ ধরনের অনেক উন্নত ভাবনা চলে আসছে। কবি দার্শনিক তাদের অনেক উন্নত ভাবনা এসছে তারা হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন জীবনটা নিত্য নয় চলে যাব আমি সেই যে অনুভব করেছেন তাই জন্য তারা হাড়ে হাড়ে এটা উপলব্ধি কারোর সঙ্গে শত্রুতা করেননি এটা বড় আশ্চর্য নেই তারা ভজন করেন অথচ আমরা ভজনে এসে কি করে আমরা শত্রুতা করব। একে অপরের বিদ্বেষ করব এবারও আশ্চর্য লাগে কি করে এটা হচ্ছে কতখানি দুরূহ অবস্থা হলে এটা হয় একটা বিন্দুমাত্র তাদের মধ্যে কোনো এরকম বিদ্বেষ আসতো না এই যেহেতু তারা উপলব্ধি করেছেন আমি এই জগতে যেহেতু নৃত্য নয় কদিন পরেই আমার আমি চলে যেতে হবে জগতে কাজেই তারা একে অপরের সঙ্গে কোনো বিদ্বেষ করেন না উপনিষদের এইসব উপদেশগুলো আমি পারলে বিকেলবেলা আলোচনা করব যে সেখানে আশ্চর্য হয়ে যাবে যে বিশ্বটাকে ভগবত সম্বন্ধে যদি দেখতে শেখো তাহলে তো কথাই নেই তাহলে শোনায় সোহাকা যদি তুমি বিশ্বের প্রত্যেকটা ব্যক্তিবস্তুকে ভগবত সম্বন্ধে দেখতে শেখো তাহলে আর কোনো ব্যাপার নেই তাহলে কোনো অসুবিধে থাকছে না আজ যদি সেটা না হয় তাহলে তোমার দ্বিতীয় উপনিবেশ আসবে সেক্ষেত্রে বিপদ উপস্থিত হবে সনাতন শিক্ষা সম্বন্ধে আমরা যেখানে আজকে উপস্থিত হয়েছি হম এই শ্লোকের ব্যাখ্যা আরো ভালোভাবে অন্য সময় আরো সুন্দরভাবে করবো মহারাজ আপনার চরণে আশীর্বাদে এক্ষুনি চৈতন্য চরিতামিতের আ অনেক কিছু বাকি রয়ে গেল আজকে আজকে শেষ কালকে হয়তো বুঝতে পারবো কিনা জানি না সকালে যাই হোক এখানে কালকে হবে কালকে হ্যাঁ কালকে বিকেলেও হবে কালকে স্পর্শ আছে হ্যাঁ সেখানে বলছেন আমরা আলোচনা উপনিষদে সুন্দর সুন্দর কথা আছে মানে যেটা শুনলে তুমি যদি মানে তোমার যদি বিবেচনা থাকে পাগল হয়ে যাবে অবাক হয়ে যাবে এই কথা উপনিষদে সব রয়েছে যে বিশ্ব বিশ্বটাকে ভগবত সম্বন্ধে যদি দেখতে সেগো। তাহলে কোনো বিপদ বলে কিছু থাকে না কিন্তু পারে না মধ্যজীবের সম্ভব না তাহলে আমরা দেখেছি সেখানে ভগবান বলছেন যে মায়া যে মায়াকে নিয়ে তুমি এত বিপদে পড়েছ তুমি খালি মনে মনে ভাবছো আমি এখানে মহারাজ পাঠালো এখানে এখানে গেলাম আমার অসৎসঙ্গ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল বিষাক্ত হয়ে গেল এই ধরনের ব্যাপারগুলো এটা হচ্ছে আনস্টেবল অবস্থা আনস্টেবল অবস্থা তুমি চিন্তা করে দেখো আমাদের গুরুবর্গকে কিন্তু ভিক্ষার জন্য বিভিন্ন লোকের উদ্ধারের জন্য অনেক কুৎসিত জায়গায় যেতে হতো হরিদাস ঠাকুরকে বিশ্বাস সঙ্গে বোঝা বা তাকে সামনে রাখতে হলো তথাপি তাদের কিছু হতো না আমার যদি একটু অসৎসঙ্গ হয় তার সঙ্গে সঙ্গে মনটা বিষাক্ত হয় যে কী করে কেন এত এত দুর্বল হব কেন গুরু বৈষ্ণবের কৃপাকে ধারণ করার আমার ক্ষমতা নেই সেই লোকটাকে উদ্ধার করার জন্য সেই লোকটাকে বাঁচে হয়তো জানিস বিরুদ্ধ কথা বললো হতে পারে তাতে কি হলো জগতের লোক আমাদের সব অনুকূল কথা বলবে এরম কালকে অনুকূল বলেছি আজকে হয়তো কেউ খবর দিয়েছে এরকম করার সঙ্গে সঙ্গে প্রতিকূল করতে পারে তাতে তো আমাদের লজ্জারও কিছু নেই আমাদের নর্মাল চেষ্টা আমরা করে যাব। তার ভয়ঙ্কর আচরণে সে অবস্থিত রয়েছে এই ভালো এই মন্দ তার হবে তা বলে তো আমাদের মনের মধ্যে তার রিয়াকশান হওয়া উচিত না। সেটা নিয়ে মনটা খারাপ হয়ে গেল আমরা হরি কথায় মন বসছে না বিভিন্ন রকম সেটা উচিত নয় এইগুলো হচ্ছে আনসেবল অবস্থা সাধক যখন টলমল করে পাটা টলমল করে যখন একটা বাচ্চা দাঁড়াতে শেখে তখন সে পাটা টলমল করে দাঁড়াতে পারে না আর যে মদ্যপান করে বিভিন্ন নেশা তারও পাটা দাঁড়ায় না কেন দাঁড়ায় না ও নেশাগ্রস্ত রয়েছে সেই জন্য যে মায়া ভগবানের সন্মুখে আসতে পর্যন্ত লজ্জা পায় আর সেই মায়ার সেই মায়ার তালেতে তোমরা নাচো से माया तुम्हारे ए रखते मतलब नाचा क्यों की शास्त्र भागवत माय भगवान दृष्टिपथे आसते लज्जाएं पेचने चले जाए माय कगवान सामने आसे ना जखन व्यसदेवजी महाराज जख नारद्जीदेश जो मन के স্থির করে যখন চিন্তা করতে আরম্ভ করলেন সেই সরস্বতী নদীর তীরে দেখলেন যে ভগবান সম্মুখে আর ভগবানের পেছনেতে মায়া এরকম লজ্জায় ঘোমটা টেনে মাথাতে নিচু করে রয়েছে ভগবানের পেছনে সামনে আছেন। সেই জন্য সেখানে বলছেন ব্যাসদেবজি দেখছেন বিলজ্জমানয়া যস্বাত মিক্ষাপথি অমা বিম হিতা বিকথতে মামা হমিত বলছেন এই যে ব্যাপারটা হলো যে মায়া ভগবানের সন্মুখে পর্যন্ত আসতে পারে না ইচ্ছাপথে মানে মানে দৃষ্টিপথে আসতে পারে না সেই মায়াতে বিমোহিত হয়ে যে মায়া ভগবানের সন্মুখে আসতে পারে না সেই মায়াতে বিমোহিত হয়ে আর সেই সব জগতের লোকরা বড়ো বড় কথা বল আমি দেখে নেবো আপনি এরকম বিকথতে মানে বড় বড় অভিমানের কথা বলে স্পর্ধা প্রকাশ করে ও জানে না দুদিন পরেই তো শরীর পড়ে যাবে তোমাকে শকুনে খেতে পারে যদি বেই জায়গায় তোমার শরীর চলে যায় শকুনি খেয়ে নেবে বলা যায় না কোনো বেই জায়গা পড়ে গেল হতে পারে তো এমন কথা কেউ দেখলো না হতে পারে না গ্রামে এমন একটা জায়গা দিয়ে চলছে কেউ দেখলো না হঠাৎ পড়ে গেলো সেই জায়গাটা ভালো নয় হয়তো খালপাড় দিয়ে যাচ্ছে কেউ দেখলো না হয়তো সেই জায়গায় আসেই না লোক বেশি সেই জায়গায় পড়ে গেলো শকুনে খেয়ে নিলো হতে পারে তা লাস্টাই পাওয়া যাবে না আমরা তো দেখেছি এমন এমন জিনিস এমন এমন জঙ্গল আছে যেখানেতে বিভৎস এখানে তো দেখা যাচ্ছে না সেসব মানে মরে গেলে যদি জ্যান্ত মানুষকে এরকমভাবে ধরে পাখি নিয়ে যাচ্ছে জঙ্গলে জ্যান্ত বিশাল পক্ষী ধরে নিয়ে যাচ্ছে তাই নেয়ে খেয়ে ফেলছে বিবৎস সেই জন্য আর গাছও আছে বৃক্ষ আফ্রিকা বিভিন্ন জায়গায় তুমি যদি না জেনো ওই বৃক্ষের কাছ দিয়ে যাও তোমাকে জড়িয়ে ধরবে তোমার রক্ত সব রক্ত নিয়ে নেবে সব নি ছিপড়ে করে ফেলে দেবে মানুষ খেক গাছ আফ্রিকায় আছে জানো না ভয়ঙ্কর ব্যাপার সেই জন্য এই জীবনটা অস্থায়ী এর মধ্যে কোনো দ্বিতীয় অভিনিবেশ রেখো না দ্বিতীয় শান্তি পাবেন কিছুতেই কৃপা নিতে পারবে না কৃপা করো কীপা করো বলবে কিতা নেওয়ার মতো পাত্রটা তৈরি হতো পাত্রটা নেই তোমার পাত্রটা হচ্ছে পঞ্চাশ গ্রাম আর সেই পাত্র তুমি দেখি পাতাও তা থেকে কী করে তোমায় 10 কেজি দুধ নেবে হয় না সেই পাত্র তৈরি করতে হয় সব কিছু দেওয়া যায় সেই বলছেন যে কৃষ্ণ তোমার হ কৃষ্ণ আমি তোমা কৃষ্ণ আই ইফ ইউ ক্যান সে ফ্রম হার্ট দেন ইউ আর ফলো মাই পয়েন্ট বাট ক্যান সে আই উইল ডিসকস দিস পয়েন্ট ইন আফটারনুন গুরুজ তীর্থ নোব ইউ ক্যান দেথিং ইজ নট রিলেটেড উইথ কৃষ্ণা আই উইল ডিসকাস দিস পয়েন্ট ইভিনিং টাইম কৃষ্ণ তোমার হও যদি বলে একবার তীর্থকৃ ke বুক ঠুকতে dikche, অসুস্থ অবস্থায় এরকমভাবে কেউ কৃষ্ণকে চায় না বুকে হাত দিয়ে বলুক শালগ্রাম ধরুক মিথ্য কথা বলছে সব কৃষ্ণকে চাও বলো সন্ন্যাস নিচে বোমে চেনে বলো সাহস থাকি শালগ্রাম হাতে নাও জগন্নাথকে ধরো তুলসী ধরো হাতের মধ্যে সব কুষ্ট হয়ে যাবে মিথ্যে কথা বললে পারবেন কে বলতে পারবো অন্য অভিনিবেশ সব কৃষ্ণ তোমার হও যদি বলে একবার মায়াবন্দ হইতে কৃষ্ণ তারে করে পার চাই কৃষ্ণকে অল্প অন্য অভিনিবেশ আছে কৃষ্ণকে একেবারে চায় না কথা বলেন কৃষ্ণকেই চাই কৃষ্ণকেই যে কথা বলতে পারেন শ্রী তৃতীত সীমা কথাটা আমি সন্ধেবেলা আলোচনা করুন তাই যে বলছেন ভগবানের প্রতিজ্ঞা দেওয়া আছে রামচন্দ্র প্রতিজ্ঞা করেছেন সবার কাছে সকৃত এব প্রপণ্য যস্তবাস্মী ইতি চ যাচতে অভয়ম সর্বদা তসম দাদামি এ তৎ ব্রতম মম আমার এইটাই ব্রত আমার এটা ব্রত ভগবান রামচন্দ্র বলছে এটা আমার ব্রত যেইমাত্র কেউ বলবে অন্তর থেকে আমি তোমার ভগবান যে মুহূর্তে বলবে ভগবান বলছে এবার আমার হয়ে গেল তাহলে এতদিন আমি ওকে অন্য কিছু দিয়ে কাটিয়েছিলাম যে যা যে এটা নিয়ে যাও ওটা নিয়ে যাও এখন যেই অন্তর থেকে বলছে ভগবান আমি তোমাকে যা আমি তোমার তখন আমার দায়িত্ব চলে আসছি এখন আমি আর পালাতে পাচ্ছি না কি করবো সন্ধ্যেবেলা পয়েন্টগুলো আলোচনা করব। কিভাবে ভগবান চালাকি করে তোমাকে অন্য জিনিস দিয়ে কাটিয়ে দিয়েছে যা যা যা যা এটা নিয়ে চলে যা এগুলো কাটিয়ে দিয়েছে ভগবান চালাকি করেন ভক্তের সঙ্গে কিন্তু চালাকি কখন করতে পারেন না যখন দেখি কিছু নেবে না ও কিছুতেই নেবে না তো ওর হাতের মুঠোয় জগতের লাভ পূজা প্রতিষ্ঠা তোর হাতের মুঠোয় অত কিছু নেবে না জঞ্জালের মুখোয় তখন আর ভগবান কিছু করার তখন ভগবানের চিন্তা করতে এর জন্য আমি কী করবো এবার সেই জন্য বলছেন সখীতেবো এবারে বলছেন ভগবান বলছেন একবার সখিত যদি কে বলে প্রপন্ন হয় সর্বাঙ্গ স্মরণাগতি হয়ে গেছে ভগবান আমি তোমার অভয়ম সর্বদা তসমি দাদা আমি এ তৎ মামা করত কোচবিহারে একটা ঘটনা যে সেটা বললে তুমি বুঝতে পার ভগবানের যদি বাস্তব স্মরণ হয়ে বিপদে পড়েও তখন তোমার কী হতে পারে ফুলেশ্বর বাবা আমার প্রিয় পাত্র তোমাদের গুরুভাই অত্যন্ত প্রিয় আমার তাকে সে আমাকে এই কথাটা মানে আলোচনা হচ্ছে ইষ্টগোস্তি হয় মারাজ কোচবিহারে একটা ঘটনা সে হচ্ছে কি এক মা কম বয়সী মা সে ট্রেন লেট হয়েছে গাড়ি থেকে নেবেছে নেবে বা সে রিক্সকাওয়ালকে বলেছে আমার জায়গায় নিয়ে তখন সে অনেক রাত হয়ে গেছে জিরিশ কা অবদান নেশা করে রয়েছে বদমাইশ দুষ্ট ব্যক্তি সে তাকে কী করেছে উল্টো জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে উল্টো জায়গা দিয়ে নিয়ে গিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে ভয় পেয়ে যাচ্ছে কী ব্যাপার এখানে ইচ্ছে কেন না তাকে একটু উল্টা ধমক দিচ্ছে আপনি রাস্তার চেনা আপনি এরকম সে মহিলা তখন কী করে সেকে নিয়ে গিয়ে একটা জায়গা নেমেছে এবার তাকে অত্যাচার করবে সে তখন রিক্কা থেকে ঝাঁপ দিয়ে জিনিসপত্র সব ফেলে দিয়ে তার হাত অনেক জিনিস ছিল পাগলের মতো দৌড়াচ্ছে হে ভগবান বাঁচাও হে ভগবান এসে কৃষ্ণকে একটু মন্দিরে যেত দর্শন করতো দীক্ষা ভিক্ষা নেই কিন্তু একটু কৃষ্ণকে দর্শন করতো এ করতো খোঁজ মন্দির আছে সে তখন দৌড়াচ্ছে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে দেখছে আমি দৌড়াতে পারছি না আমাকে দু দৌড়ে ফেলবে তখন সে কি করেছে তখন সে ভয়েতে কি করেছে একটা একটা পুকুর ছিল সেই ঠান্ডায় সে পুকুরে ঝাঁপ দিয়েছে আর পুকুরে ও যে ঝাঁপ দিয়েছে তার আগেই ওই যে শয়তানটা যে ওর পেছনেদৌড়া ছিল তাকে কালসাপ দর্শন দংশন করে দিয়েছে কালসাব ওখানেই দর্শন করে ওখানেই ও পড়ে গেছে আর সেই মাটা ভয়েতে উঠছে না জলের ভিতর পড়ে রয়েছে কাঁপছে আর জলের সকালবেলা যখন হয়েছে তখন উঠে দেখ কেউ নেই উঠে লোকজন জড় তারপর দেখে যে অত্যাচার করতে এসেছিলো সে সাপ পর দংশন এসে মারা গেছে আর এ তো ভয়েতে উঠতে পারছে না তাতে কিছু সেরাম হয়নি কিন্তু চিকিৎসা করেছে। ঠিক হয়ে গেছে তাহলে ভগবানকে সে কিন্তু ভজন করে না কিন্তু সেই বিপদেতে ভগবানের কত স্মরণ হয়ে গেছে বিপদে যেমন গজেন্দ্রর কথা চিন্তা কর গজেন্দ্র পূর্বজন্ম ভজন করেছিল এই জন্মে ভজন করছে না হঠাৎ করে হাতি জন্মেতেই ওই বিপদের মুহূর্তে পূর্বজন্মের ভজনের কথা মনে পড়ে গেল দিয়ে চিৎকার করতে আরম্ভ করল ভগবানকে ভগবানকে যখন কেউ স্মরণ করে অন্তর থেকে ভগবান যে সাহায্য করে এ তার প্রত্যক্ষ প্রমাণ তাকে স্পর্শ পর্যন্ত করতে পারলো না তাকে কালসাফ জংশন করলো সে ওখানেই মরে গেল সেই জন্য আমাদের বিশ্বাসটা অত্যন্ত পুঁতি মাছের মতো আমাদের হৃদয়টা এত ছোট যে এই হৃদয় নিয়ে সত্যি সত্যি কথা কৃষ্ণভজন হয় না আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি কাউকে ডিসকারেজ করতে চাই না হৃদয়টাকে অত্যন্ত বড় করতে হয় হৃদয় অত্যন্ত বিশাল হলে তালে কৃষ্ণ ভজন ভালো হয় কৃষ্ণ ভজন সুবিধে হৃদয় ক্ষুদ্র হৃদয় নিয়ে সুবুদ্ধি যদি হয় যেটা শাস্তে বলেছেন অকাম সর্বকাম মোক্ষকাম উদারধি তীব্রেন ভক্তিযোগেন যজেত পুরুষম পরম ইত্যাদি কথা আলোচনা করেছে তুমি অকাম হর্বকাম হোক্ষকাম হ যদি উদারধী তোমার বুদ্ধিদেবটা যদি বিশাল হয় ভালো হয় তাহলে ভক্তিযোগের দ্বারাই তুমি ভগবানকে ডাকবে তীব্র ভক্তিযোগেন ভক্তিযোগে নয় পুরুষ হোক কারণ তার নামটা তো জগন্নাথ একটা আসাম থেকে একটা ব্যক্তি আসে সেই ব্যক্তি পুরিতে প্রতি বছরই আসে এ জানে সেটা সেই ব্যক্তি কামরূপ কামাখ্যা মায়ের ভজন করে এ করে কিন্তু জগন্নাথকে কেন জানি না ভালোবাস ভালো লাগে ঘোরতর সে হচ্ছে শাক্ত কিন্তু কেন জানি না সে আসে আর এসে জগন্নাথকে কেন জানি না ভালোবাসে আর জগন্নাথের প্রসাদ আনাবে একেও বোধ জানে জগন্নাথের প্রসাদ আনা সবাইকে খাওয়ায় ওর প্রতি এইটা সেবা একদিন জগন্নাথের ভান্ডারা দেবে জগন্নাথের প্রসাদে সেই ব্যক্তি আমার সঙ্গে একদিন তর্ক আরম্ভ করল মানে সে শিক্ষিত কথা বলতে বলতে সে ইংরাজি আরম্ভ করলো তো উত্তেজিত হয়ে বললো আমাকেও তখন উত্তর হয়েছে হচ্ছে ফায়ারিং উত্তর আমি উত্তেজিত হইনি ও উত্তেজিত হয়ে পড়ছে এমন এমন সব প্রশ্ন করছে কোনো মানুষের সাধনেই বাবা উত্তর দেবে আমাকে সেগুলো উত্তর হয়েছে হচ্ছে গুরু কি বাদে এবং তারপরেতে তাকে আস্তে আস্তে শান্ত করা হয়েছে তারপরেও তো পুরোপুরি বিশ্বাস হচ্ছে না আমি যে কথাগুলো বলছি কেন সে পুরোপুরি সার্থ তো এই ধরনের ব্যক্তিগণ এই ধরনের ব্যক্তি এহেন ব্যক্তি যে পরিপূর্ণ আমার এই কথা যেগুলো সব গম্ভীর বিজ্ঞান ভিত্তিক বলছি সে মেনে নিতে রাজি নয় পরিপূর্ণরূপে সে পর্যন্ত বলে ফেলেছে যে এখানে আমি আসে এই কারণে আমি তাহলে এখানে আসেন কেন বললো এখানে আসে এই কারণে ইনি হচ্ছে জগৎনাথ এই যে নামটা আমাকে পাগল করে এই যে এই যে কথাটা এই কামরূপ কামাখ্যার দেবী হচ্ছেন যোগমায়। আমরা সনাতন গোসাঁয়ের বৃহৎ ভাগবত তুমি এই এই এই যোগমায়া এই যেটা যেটা তোমাদের কিছুদিন আগে আমি আজ থেকে কুড়ি দিন আগে আলোচনা করেছিলাম যে গোপ মন্ত্র দিয়েছিল গোপ্ত দশাক্ষর মন্ত্র সেই যে গোপ কুমারকে কৃপা করেছে সেই যোগমায়া আমি জানি না তার মাথায় কি ঢুকেছে সে তো পূর্বের স্বার্থ অথচ সে কেন এই কথাটা বলে ফেললো আমি তো ভালো কথা বললো এই কথাতে সে আমাকে কিনে নিল আমার তার প্রতি কোনো রাগ নেই সে এই কথাতে আমাকে কিনে নিল আমি তার প্রতি বস হয়ে গেলাম বাহ একটা কথা বা মূল্যবান বলেছে কিন্তু মঠবাসী যদি অনুভব না করে এর নাম হচ্ছে জগৎনাথ ও বলছে ব্যাখ্যাটা করছে আমাকে কোনো মহারাজ এর নাম নামটা দেখুন জগৎনাথ অর্থাৎ অনন্ত জগতের নাথ শিক্ষিত লোকটা উচ্চ উচ্চশিক্ষিত আমি শুনে খুব আনন্দ পেলাম যা এইটু তো বোঝে এই যে কথাটা বুঝেছে জগতের নাথ তিনি এইটা বোঝার জন্য তার পরের জন্ম থেকে অনেক মঙ্গল হবে এখন তো এই জন্মে শাক্ত পরের জন্মে অনেক মঙ্গল হয়ে যাবে কিন্তু আমি তো এই কথাটাও বুঝতে পারছি না সে জগৎনাথ সে আমি একটা জীব আমাকে বাঁচাবেন না আমি স্মরণাপন্ন হয়ে রয়েছি কেন আমি কর্তৃত্বটা নিজের হাতে নিতে চাই কেন গুরু বৈষ্ণবকে অবহেলা করে দিই কেন অবমাননা করি তাদের আচার আচরণ নিষ্ঠা কথা এগুলো আমি বুঝতে পারি না সেই জন্য সমস্ত আমাদের ক্রিয়াকর্মটা করা উচিত এইভাবে এটা জগন্নাথের মন্দির বা কোনো গৌরী মঠের কথা বলছি আমাদের কোনো জায়গায় যেন গুরু বৈষ্ণবের অবমাননা না হয় সেখানে তাদের আচার আদর্শ জগন্নাথের কোনো সেবার যেন ব্যাঘাত না হয় এগুলো প্রধান কর্তব্য আমার কর্তব্য কিছু বাহাদুরি দেখাবা নয় আমি উদাহরণ আগেও দিয়েছি যে চটক পর্বতে প্রভু প্রহুপাত যখন বছরে একবার যেতেন দু একবার যেতেন সময় মতো চটক পর্বতে আমি উদাহরণটা দিই যে মনে রাখলে সুবিধা হবে কেউ মাশ্চর্য পড়ায় নিশ্চয়ই আমার প্রতি হতে পারবে না যেহেতু জানে আমার প্রতি আমার ভেতরে বাৎসল্য আছে যত কঠোর কথাই আমি বলি চটক পর্বতে বহুপাত যখন জগন্নাথের রজ্জাতারা আগে পৌঁছেছেন হরিথ তীব্র হরি হরিকতা বহুপাতের হরিকতা মানে সহ্য করা যাবে না তীব্র চাল ছাড়িয়ে দেবে গৌরকিশোর বাবা ভক্তিম বহুপাতের কথা ভক্তিম ঠাকুরের কথা অত্যন্ত নম্র নরম টাইপের হয় পৌপাতের কোথাও নরম কিন্তু তোমার তীব্র লাগবে পৌপাত যখন চটক পর্বতে মন্দিরে ঢুকছেন তখন গেতে ঢুকতে ঢুকতে অনেকদিন পরে এসছেন ঢুকে উঠতে এস সঙ্গে রয়েছে তাদের বললে বাহ এ ধরনের জিনিসগুলো এগুলো কে করেছে দেখছেন সুন্দর সাজানো ডেকোরেটেড অপূর্ব গেট থেকে ঢুকছেন বলে কে করেছে বলবো অমুক প্রভু ইনচার্জ হয়েছেন নতুন ইনি করেছেন আরও ঢুকছেন এগুলো সব করেছে বলে উনি করেছেন মারা যোগ প্রভুপাত বড় উন্নতি করেছে বিশাল প্রহুপাত গম্ভীর হয়ে শুনছেন সমস্ত কিছু গিয়ে দেখলেন তাকেও দেখলেন প্রহুপাত অন্তর্জমী সব জানেন তারপরে বিকেলবেলা সিদ্ধান্ত দিলেন রথযাত্রার পরেতে অমুক প্রহুকে আসামেতে অমুক সর্বকে চলে যেতে বলুন হ্যাঁ একই কথা উনি এত মোটের উন্নতি করেছেন এত সব ক সিদ্ধান্ত একবার প্রহুপাত ছেদ গুরু বৈষ্ণব যারা সেজে থাকে তাদের মতো কথা না গুরু বৈষ্ণবের একটা জিনিস দেখবে তাদের সিদ্ধান্ত এক তারা যেটা মুখ দিয়ে বলে দেবে সেটা পরিবর্তন করেন না প্রহুপাদের জীবনে আমরা এটা দেখেছি প্রহুপাদের জীবনে গুরুপাত বলতেন প্রহুপাদের জীবনে এটা দেখেছি গুরু বৈষ্ণব কাকে বলে ওই চাপে পরে সিদ্ধান্ত বললেন এমন হয় ওরকম কোনো দিন করেন না হ্যাঁ ভালোবাসায় পরে কোনো সময় হতে পারে সেটা আলাদা কথা কিন্তু চাপে পড়ে কোনোদিন দিন ওরকম ধরনের করেন না সঙ্গে সঙ্গে সেখানে কি হলো এরকম ধরনের কথা বলার সঙ্গে সঙ্গে বললেন যে ওনাকে আসামে রথযাত্রার পরে আসামে সর্বকে ওনাকে ইনচার্জ পাঠিয়ে দিন ওখানে সবাই অবাক হয়ে গেল এই যে কেন হরম করলে এত উন্নতি করেছে অন্তর্যামী বহুপাত জানেন এ ইনচার্জের বাস্তব কাজ করে নাই ভগবানের সেবার প্রতি তা সেরকম নিষ্ঠা সেরকম নেই ভগবানকে সে ভালোবাসে না সে কালি বাহিরের বাহাদুর দেখাবার জন্য ইট পাথরের কাজ কিছু করেছে বাহাদুরি দেখাবো আমি কত কিছু করেছি ভক্তি বলে জিনিসটা তার মধ্যে প্রকাশিত হয়নি যে চটক পর্বত হল গোবর্ধন পর্বত অভিন্ন মহাপ্রভুর কি পাশে পেতে পারবে না এরকম দাদের মধ্যে তাকে সর্বকে পাঠিয়ে দেবে পহুপাদের জীবনের যে বৈশিষ্ট্য এটা আলোচনা হওয়া দরকার সনাতন শিক্ষা সম্বন্ধে তাহলে আমাদের জীবনের কাণ্ডজ্ঞান হবে না কোনো কোনোদিন আককেল হবে না গুরুপাত বলছেন একদিন প্রভুপাদ একদিন প্রভুপাদ আমাদের যাযাবর গোস্বাই মহারাজ যাযাবর গোস্বাই মহারাজকে তিনি শেষ সন্ন্যাস দিয়েছিলেন শেষ সন্ন্যাস যাযোস্বামী মহারাজ বাইরের দৃষ্টিতে লেখাপড়া জানতেন না বেশি খুবই সামান্য এখন প্রহুপাত কেন তাকে সন্ন্যাস দিলেন এই জবাব তোমাকে আমাকে দেবেন না তোমাকে আমাকে দেবেন না বউ অনেক এর চেয়ে অনেক উচ্চশিক্ষিত সব রয়েছে তাদের কাউকে সন্ন্যাস তখন দেননি বন মহারাজকে দিয়ে বন মহারাজকে বন গোস্বামী মহারাজকে দিয়েছেন দিয়েছেন বৈখ্যানস গোস্বামী মহারাজকে আরও অনেকে সতেরো জন না আঠারো জন পেয়েছিলেন উনিশজন আঠেরো জন সন্ন্যাস পেয়েছিলেন তার মধ্যে উনি হচ্ছেন শেষ সন্ন্যাস হঠাৎ পৌপাদ একদিন সবাইকে আজ্ঞা দিলেন একটা বিশাল ধর্মসভা আছে যেখানে গৌড়ীয় মঠের গৌড়ীয় গৌরীয় মঠ বস্তু গৌরাঙ্গমা প্রশিক্ষা কী এটা সবার কাছে জগৎবাসীর কাছে তুলে ধরত বিশাল সভা হঠাৎ বহুপাত সেদিন আজ্ঞা দিলেন যে আমাদের যাযাবর গোসাই মহারাজকে বলবেন অমুক দিনে ওইখানে সভা আছে বিশাল ধর্মসভা সেই সভাতে গৌরিয়া মঠের প্রতিনিধি হিসাবে আমরা যাযাবর মহারাজকে ওখানে পাঠানো হবে এই কথাটা ওনাকে জানিয়ে দেবেন এই কথাটা যাযাবর গোসলিম মহারাজকে গিয়ে বলা হল যাজাবর মহারাজকে বলা হলো বহুপাত আদেশ করেছেন আপনাকে অমুক দিনে অমুক জায়গা ধর্মসভা আছে ওটা উনি জানতেন বিশাল ধর্মসভা উনি বলছেন কাউকে পাঠাবে বিযোগ্য ওখানে আপনাকে যেতে হবে সেই ধর্মসভা আপনাকে সেই সেখানে গৌরাঙ্গ মহাপুর শিক্ষা গৌরী আমার কি বস্তু সেটা আপনাকে জানাতে হবে জগতের কাছে যা যাবো আমার জানার সঙ্গে সঙ্গে কাঁদতে করলো হাতি এবং সেখানে চোখে জল পড়তে কাঁদতে আরম্ভ হর করে আমি যাব সেখানে আমি কি জানি সেখানে গিয়ে কি বলবো কিছুতেই উনি যাবেন না যাবেন না মধ্যে বহুপাতের আজ্ঞা পালন করবো না সে কথা বলছি না আমি গিয়ে কি করবো আমি গিয়ে কি বলবো ওখানে এত বড় সমাজ সব পন্ডিত ব্যক্তিরা থাকবে জ্ঞানী ব্যক্তিরা থাকবে প্রৌপাদেরকে খবর দেওয়া হলো যা তেবেন মহারাজ কাঁদছেন চোখের জল পেয়েছেন উনি ওখানে কি করে যাবেন বলছেন যে আমি ওখানে গিয়ে কি বলবো ওখানে গিয়ে কি সিদ্ধান্ত বলব এত সব বিশাল ব্যাপার প্রম্ভীর হয়ে বললেন তাই এতে কাঁধবার কী আছে ওনাকেই যেতে হবে অন্য কেউ যাবে না প্রহুপাদের সিদ্ধান্ত এক দ্বিতীয় না দ্বিতীয় নয় এতে কাঁধবার কি আছে ওনাকেই যেতে হবে ওখানে ওনাকেই যেতে হবে গুরু কাকে বলে দেখো এবার শিষ্যকে দেখে যে সেই হলো শিষ্য যাকে দেখে জগতের লোক জানে না এনার গুরু কে সেই তাকে বলে সুস মহারাজ শিষ্য তাকে বলে যাকে জগৎবাসী দেখা সঙ্গে তখন ইনি কার শিষ্য ইনি শিষ্যটা কার যার মধ্যে এত তেজ তার গুরুটা কিরকম হয় এরকম ধরনের জগৎবাসী কথা বলে ফেলে তখন জানবে সেইটা হচ্ছে বাস্তব শিষ্য বোঝা গেল কী বললাম শিষ্যের প্রভাব দেখে জগৎবাসী অবাকি ইনি কা শিষ্য যে শিষ্যের এরকম তেজ আগুনের মতো সেই গুরুটা রকম গুরুকে দেখতে গুরু দেখতে পহুপাত এরকম আদেশ করলে তাইতে কাঁদবার কি আছে ওনাকেই যেতে হবে আদেশ কোনো পরিবর্তন করলেন না এবং যাযাবর গোস্বামী মহারাজকেই যেতে হলো সঙ্গে দু একজন ব্রহ্মচারী জ্ঞান সেই যাযাবর স্বামী মহারাজ যখন বন্দনা করে বসলেন বসে বন্দনা শুরু করলেন তার মধ্যে পহুপাত শক্তি সঞ্চার করলেন একে বলে গুরু গুরু বৈষ্ণবের সবাই নিতে পারে। যা যেমন মানুষ পড়াশোনা কম যায় তার পাত্রটা ভালো ছিল বোঝা গেল পাত্রটা তাই জন্য তো তাকে সন্ন্যাস দিয়েছেন পাত্রটা খারাপ ছিল এই কথাটা মেন না এবার যোগ্যতা কিন্তু গুরু দেবে কিন্তু যোগ্য যে তুমি না পাও তাহলে গুরু বৈষ্ণবের দিলে তুমি তাহলে কিন্তু তোমার দোষ তুমি জানতে পারছো সিদ্ধান্তটা কোথায় সেখানে কি হলো শুধু বন্দনা করে বসেছেন দেখছেন যেন গায়ের মধ্যে আগুন ফুটে উঠছে তেজ একটা বহুপাত সেখানে কৃপা করছে সেখানে যা সিদ্ধান্ত বলেছেন বলে ওখানে যত পণ্ডিত ব্যক্তি ছিল যত ধর্মীয় প্রতিনিধি তারা পাগল হয়ে গেছেন বলে কি করে বলবে বিশাল সিদ্ধান্ত খবর কাগজে উঠে গেলো সিদ্ধান্ত বলেছে চিন্তা করে দেখো বাস্তব গুরু বৈষ্ণবের কৃপাটা নিতে পারবে কিন্তু পাত্র নেই অভিমানে লোকে মরছে এই জন্য সে সঙ্গে থাকলে গুরু বৈষ্ণবের শক্তি তার মধ্যে আসবেই আসবে যদি দুটো রুটি পর্যন্ত দাও তাহলে সেই সেই রুটি দেওয়ার জন্য তোমারও শক্তি আসবে কিন্তু নিজে যদি না পারো কিছু করার নেই আর একটা কেউ জিজ্ঞাসা করেছিল আমাকে যে যে এটা মথুরাতে কেশবজি গৌরিয়া মঠে দু চারজন ব্রহ্মচারী তারা দিন ধরে সেবা করছিলেন তারা আমাকে একটা সিদ্ধান্তের কথা জিজ্ঞাসা করলেন সেটা কি মহারাজ আমাদের জীবনে আমরা যখন যখন কেশবজি গৌরিয়া মাঠে গুরুমাছ পাঠিয়েছিলেন আমাদের এখানে সেবা করো আমরা বিশাল কালেকশন করে আসতাম আর ইনচার্জ দেখতাম টাকা পয়সার প্রতি বিশাল লোক কি খালি কী করে টাকা খালি জমাবে এদিক ওদিক সেবার প্রতি খেয়ে নজর নেই এই চিন্তা সেইটা দেখে আমাদের দুঃখ হতো আমরা কি করলাম গুরু মহাজের কাছে চিঠি পাঠালাম গুরু মহাজ বা অঙ্গশ্রী যে মহারাজ আমরা কি করবো আমাদের ভাল লাগছে না কালেকশান করতে গেলে ভগবানের যদি সেবা সেরাম না হয় এখনো পর্যন্ত হাল হাল ধরনের যদি যাও দেবে সকালবেলা আরতি দর্শন করি একটা ব্রহ্মচ্যা ছুটে চলে যাবে মুহূর্তের মধ্যে আধ ঘন্টার মধ্যে হাওড়া ফুলের বাজারে পৌঁছাবে রোজ একদিন নয় ফুলের বাজারে গিয়ে ফুল দরদাম করে সেখান থেকে ফুল নিয়ে আসবে সেই ফুলে দুপুরবেলা ব্রহ্মচারীরা বসে মালা কাঁদবে কয়েকজন শুদ্ধ মাও আসেন দেখেছি বৃদ্ধা মা ওরাও আসেন কিন্তু ব্রহ্মচারীও থাকবে ব্রহ্মচারী তারাও মালা কাঁদবে গেঁথে সে দিনের মধ্যে তিনটে মালা কম করে তিন চারটে সকালবেলা একটা মালা পরবে অর্চনের পর মালা দুপুরবেলা খুলে ফেললো সেই মালা বিকেলে আবার আরতির পরে আর একটা মালা হালকা মালা এইভাবে ভগবানকে তিন চার দফে মালা দেবে এবং মালা তৈরি হবে যে কজন বিকে সবার জন্য কি করে হবে সেসব জানি কি করে হবে সব জানি না কোথা থেকে টাকা পাবো ভগবানন্দ যে মূর্খ চিন্তা করে আমার টাকা কোথা থেকে আসবে সে মূর্খ সে ভজনরাজি কিছুই জানে না জগন্নাথের কিছুই সে তত্ত্ব উপলব্ধি করেনি বলে তার চিন্তা সে বলছেন সেখানে যখন তারা সিদ্ধান্ত নিচ্ছে গুরুমা যে আমরা ওকে টাকা দেবো না ও যেরম কালেকশন করে করুক আমরা কালেকশন করে আমরা রেখে দেবো আপনি এলে আপনার হাতে দেব গুরুমা সেখান থেকে সিদ্ধান্ত বাড়ালেন কোনো মতে তা করতে পারবে না কেন আমাকে গুরু সাজিয়েছে এরা আমি জানি কথা তো তো আমার সবাই মানে না এই যারা আমার কর্তৃপক্ষ আছেন মোঠের এবং ধরে নেওয়া আমিও তাদের মধ্যে রয়েছি তাদের আজ্ঞা হলো তোমাকে আজ্ঞা দিয়েছে গুরুবর্গ তোমাকে তার আনুগত্য করতে তোমাকে দিয়েছে তার আনুগত্য করতে সেই আনুগত্য করতে গিয়ে যদি দেখা যায় তোমার দায়িত্ব নয়। যেমন বিমল সেটের কথা সেদিন বলছিলেন সভাতে আলোচনা হচ্ছিল তিনি নৃসিংহদে পরমান্নের জন্য টাকা পাঠান আর সেখানকার ইনচার্জ সেই টাকা অন্যদিকে হাফিস করে দেয় দেয় না নিসিংহদে কি হবে এত টাকা খরচা দরকার কি সরিয়ে দেন পরমাণু তো আমাদের মঠেই নিয়ে লাগে স্পেশাল পরমাণু ভোগের জন্য দিতে সেই খবর বিমল সেটের কাছে গেছেন তিনিই কথাটা শুনলেন মহারাজ আপনি পাঠান টাকা আর লাগায় না টাকা বন্ধ করে দিন বিমল শেট বললেন না দেবের জন্য যে সেবার আমার টাকার বরাদ্দ হয়েছে আমি আমার টাকা কর্তব্য করব সেই চুরি করুক নরকে যাক যা খুশি তার হোক আমার দেখার দরকার নেই নৃসিংহদেব ওপর থেকে দেখছেন আমি তার জন্য পাঠাচ্ছি আমার কিছু করানো আমি নিঃসিন্নদেবের উদ্দেশ্যে পাঠিয়েছি এবং যোগপিটে পাছি। আমি যেখানে সেখানে পাঠাইনি সেখানে তাকে কি কর্তৃপক্ষে রেখেছে সে বুঝবে তাদের অবস্থা তাদের তারা বুঝবে সে কী করলে কাজে এই কোনো বিচার নিয়ম নিজে হাতে তুলে নিতে যাব না মঠে যদি কোনো ব্রহ্মচারী বা কোনো সন্ন্যাসী সব বিচারগুলো নিজে হাতে তুলে না এই তো উনি অন্যায় করছেন আমি বিচার করতে চাই তালে সেখানে আনুগত্য বলে কিছু নাই আনুগত্য আমার গুরুভারবত বলেছেন এবার সেখানে বিপদ হোক কিছু হোক ভয়ঙ্কর কিছু হয়ে যাক সেসব গুরুবর্গ বুঝবেন আমার দেখার দরকার কমিটি সিদ্ধান্ত নিয়েছেন কাজে এই সব সিদ্ধান্তগুলোও উপলব্ধি হওয়া দরকার যদি না হয় তাহলে বিপর্যয় উপস্থিত হবে আমরা আমাদের প্রচেষ্টাটা ভগবান দেখছেন ভগবানকে বলা হয় ভাবগ্রাহী জানার দম আমার ভাবটাই নিচ্ছেন ভগবান ভাবগ্রাহী জানার ভাবটা গ্রহণ করছেন কাজেই আর প্রসাদের কথা বলতে গিয়ে গুরুপ্রদ বলছেন অনেক সময় মঠে অনেকে অনেক ইনচার্জ যারা ছিলেন সেই সময় আমরা দেখেছি এই যে প্রসাদ দেবেন তখন গুরুভারপ্রদ্র বলতেন বাবা বহুপাত কুকুরকে পর্যন্ত প্রসাদ দিতেন প্রসাদ দিতে হবে খরচা হয়ে যায় বলে প্রসাদ দেবো না তা নয় একণ্ঠ পরিয়েও প্রসাদ দিতে হবে প্রসাদ কি দেওয়াতে করলে চলবে না সে ভজন করে না মারা জোকে কেন প্রসাদ ওকে দিতে হবে প্রসাদ দিয়ে পহুপাত বলতেন পহুপাতের ভাষা আছে প্রসাদ দিতে হবে প্রসাদ বারবার দিতে হবে প্রসাদ দিতে দিতে দিতে দিতে প্রসাদ পেতে পেতে পরিবর্তন হবে প্রসাদ পেতে পেতে প্রসাদ দাও প্রসাদ দিতে দিতে ঐ চিত্তবর্তী পরিবর্তন হবে আর প্রসাদে কোনো কার্পণ্য যেন না হয় বিভৎস কাণ্ড হয়ে যাবে কেন ভগবানও সন্তুষ্ট হন না গুরুবৈষ্ণব গুরুপার্থ বলতেন এখানে যদি বাবা কেউ কোনো ব্যক্তি যদি আমার মঠে এসে এই বলে শেষ চলে যাওয়ার আগে তখনই এরকম দুঃখ করে বলতেন আর মঠে যে সমস্ত কুকুর বেড়ালও যদি আসে বাবা সেই যেন অভুক্ত অবস্থায় চলে না যায় আকান্ত তাদের কিন্তু খাওয়াবে এই কথা বলতেন না কাঁদতেন বলে কোনো ব্যক্তি যেন কাউকে এক বিন্দুমাত্র বাজে ব্যবহার না করা হয় সেই যদি দুঃখ করে চলে যায় এখানে প্রসাদ পাবো না আমাকে অপমান করলো তাহলে কিন্তু আমার দুঃখ লাগবে এরকমভাবে গুরুবাহাদ এইসব পরমহংস ব্যক্তিগণের শিক্ষা আমরা গ্রহণ করেছি আমরা বাজারের শিক্ষা গ্রহণ করব না তাই জন্য আমাদের যদি কেউ গালাগাল দেয় মারতে আসে মারবে अब जगत कारो शिक्षा ग्रहण करब ना जा शिक्षा नहीं मुरु हम देखा दा गुरुवर्गें शिक्षा नब प्रसाद प्रसादेपण्य कर ले चीवन अभाव तुम्हारे जाकाल अभाव थको तुम्हार को दिन पूरण होना असंतोषे तुम भुगबे प्रत्येक के आकंड पुरे प्रसाद पावे कोथाथ पैसा आसाथ भगवान पाठबें भक्ति थको भगवान सब पाठान यहां प्रत्यक्ष देखे পরমবি কেশব গোশী মহারাজ পরমপি কেশব মহারাজ একবার একটা যে মন্দিরে তিনি রয়েছেন অত্যন্ত তিনি প্রথমে বস পারালেন বাগবাজারে বস পারালেন সেখানে ভাড়া ভাড়া করা ঘরে ভাড়া করা ঘরেতে তিনি বেদান্ত সমিতি প্রতিষ্ঠা করে তোমার দেখলে কান্না পাবে তখন যে বিপর্যয় অবসা সব কথা বর্ণনা করে লাভ নেই এগুলো হল তোমরা ভয় পালাতে কপ্পের মতো পালিয়ে যেতে যে পরিস্থিতি গুরুবৈষ্ণব করতে হয় আমার জীবনে যে পরিস্থিতি হয়েছে এই কিছু সামান্য জানে অন্য লোক হলে এতদিন শরীরে বেঁচে থাকতো না রং কাঁচা মাটি যে ঠান্ডায় বরফে পড়ে থাকা মাটির মধ্যে ওকে কোনো মা যেত ভগবান জানি আমাকে কি দিয়ে করেছেন হ্যাঁ কাঁচা মাটিতে এই সব পরিস্থিতি নোংরামো আমি স্পর্শ যেন না করে এই জন্য এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমার গুরুষেপা থেকে ফাঁকি দিয়ে আমার জীবনের উদ্দেশ্য ছিল না সেটা এখনকার সবাই স্বীকার করে নিয়েছে যারা প্রথমে আমাকে ভুল বুঝেছিলেন এখন সেই অবস্থায় কেশবশ্রী মহারাজ দুস্থ অবস্থা কোনো মতে ফুটিয়ে কিছু নুনন্য পান দু একজন শিষ্য সেই অবস্থায় একবার তিনি বসে রয়েছেন একাদশীর দিন সবাই কোন ভিক্ষা বা কোন জায়গায় কি গেছে হয়তো বাইরে গেছে মহারাজ রয়েছেন এক একজন রয়েছে পয়সা করে কিচ্ছু নেই কি করে যে শালগ্রাম রয়েছে তাকে একটু ভোগ দিয়ে গিরাজ শিলা ভোগ দিয়ে পাবেন কিছু নেই তো বৈষ্ণবের সবেতেই আনন্দ কিছু দাও সম্মান তাতেও আনন্দ তুমি অপমান করো মঠ থেকে চলে যেতে পারো এসব জানে সাক্ষী তাতেও তো আর আনন্দ কোনোদের বিষক্রিয়া করেনি যারা বিভিন্ন পরিকল্পনা করে তাকে তার ইচ্ছে তাদের আবার ডেকে প্রসাদ দেয় আয় আয় আয় বলে কিছু নেই তাদের ডেকে আয় আমি আয় কেমন আছিস বল প্রসাদ নেই এটা করে বৈষ্ণবের অদ্ভুত বিচার তাদের কারোর প্রতি কোনো বিদ্বেষ আসে না তারা যেন ভগবত ইচ্ছা কেশব কশী ম বসে রয়েছেন নাম করছেন হঠাৎ তার গুরু ভাই এসছেন খুব যাকে তিনি ভালোবাসেন আমি নাম বলছি না তিনি এসে পড়ার পর এবার তার সঙ্গে তিনি বসেছেন অনেকদিন পরে বিনোদার কাছে এসছেন বিনোদা তখন তিনি তখন সন্ন্যাস নেননি বসেছেন বসে আলোচনা করছেন বসে বসে তিনি ইষ্টকোষ্ঠী করছেন বটে ভগবানের কথা আলোচনা খালি মনে মনে আতঙ্ক আমার গুরু ভাইটা আজকে একাদশীর দিনে এসে গেলো তাকে কি খেতে দেবো এই খালি ভেতরে কিন্তু বাইরে ইষ্টগোষ্ঠী বলছেন উনিও বলছেন ইনিও বলছেন কিন্তু মনটা পরে রয়েছে কেবল সেই ভগবানের দিকে কি করবো ভগবান ভগবানকে আমি ভেতরে বলতে ভগবান কী করব কিছু তো পয়সাও নেই বাজার বাজার কাছেই বাজার দূরে নয় কিন্তু পয়সার বাইরের দৃষ্টিতে দেখা ভগবানের কীরকম লীলাটা চিটা বলছেন একটু যদি কিছু থাকতো তোমার গ্রুভাই এসছে অন্তত কিছু দিয়ে তাকে তো সমাধান করবো আজ দিয়ে একাদশী হ্যাঁ কিছু করতে পারছি না এই করতে করতে আলোচনা করছেন সে গুরু ভাই কোন বাথরুম বা কোথায় একটু গেছে না তো হাতটা ধুতে বাইরে হাতটা ধুয়ে দিয়ে কিছু একটা করতে গেছে হঠাৎ একটা পাখি ঝপ করে একটা কী ফেলে দিল ঝোলা বলি এটা কোথা থেকে রে ভাবো চড়াই পাখি একবারে ঝোলা ছোট্ট একটা ঝোলা ফেলে দিল কিছু কেশু কী পড়লো এই বটুয়ার মতো লাগছে টাকা রাখার সেটা খুলে দেখে তার মধ্যে এত জড়ো করা কিছু টাকা আরে টাকা থেকে এলো পাখিতে টাকা ফেলে দিয়ে গেলেন তারপর বৃহৎকল্প হয়েছিল তাহলে এবার দেখো ভগবানের ভালোবাসাটা বুঝতে পারছ পরম পুজোবাদ মাধবোসী মহারাজ যখন জন্মাষ্টমীর আগের দিন সবাইকে নিমন্ত্রণে সবাই গেল আপনারা সবাই আসবেন কালকে বিশাল নন্দ উৎসব কালকে আসবে না। আসবেন আর কৃষ্ণবল্লভ ব্রহ্মচারী নরতময় মহারাজ ভাণ্ডারে তো কিছুই নাই চাল ডাল আপনি সবাইকে নিমন্ত্রণ করেছিলেন সভনাস কালকে তো ঈদ পড়বে মন্দিরে কি খেতে দেবো কালকে তো খিচুড়িও দিতে পারবো না মহারাজ কোনো উত্তর দেয় না গম্ভীর খালি ওদের দিকে তাকাচ্ছে কিছু বলে না গম্ভীর হয়ে রয়েছে। তারপর চলে গেছে ওপরে যে যার মতো ঘুম নেই সকাল হলে ইট পড়বে মঠে যেদি ভান্ডারা এখন যদি নিমন্তন্ন করছ কিছু না দিতে পারো তখন কি হবে হঠাৎ রাত্রি দুটোর সময় একটা পাঞ্জাব লড়ি এসছে এই ধর্জা খুলুন ধর্জা খুলুন আরে রাত্রিবেলা ধাক্কা বাবা খুলে কে কেউ বলে অমুক শেঠজি পাঞ্জাব সে সব ভেজ দিয়া চাল ডাল মাদকসীমা জানেন অন্তর্জ্যামি সমস্ত চাল ডাল তুমি একমাস দু মাস ছ মাসে শেষ করতে পারবে না সেই চাল ঘিদা যা কিছু নেই সব লরি খালি করলি সমস্ত খালি করে রাখা হলো সেবারেতে সেবারেতে সে সময় পঞ্চাশ শন বোধ সে দুর্ভিক্ষ চলছে হ্যাঁ খুব অভাব মানে কোনো মতে কাউর বাড়ি যদি আমরা আমাদের মা বাবার মুখে শুনেছি যে আমাদের মানে কাউর বাড়ি গরিব বাড়িতে কিছুই নেই রান্না পর্যন্ত হয় না কারোর বাড়ি হয়তো একটুখানি কিছু আছে সে যদি ফ্যানটা বেরোতো তার তো চালাকি করে ফ্যানটা দিন আমার বাবাতে গরু খাবে একটু ফ্যানটা দেবে নিজে খাবে কিন্তু বলতে পারছে না যা ওর বাড়ি যে ফ্যান ধনী ব্যক্তি ফ্যানটাকে চেয়ে নিয়ে যেত নিয়ে এই ফ্যান খাবে মাছের শাক আছে ওই পাট শাক সেদ্ধ করে খাচ্ছে এটা খাচ্ছে ওটা খাচ্ছে ব্রিটিশের পলিসি ব্রিটিশ এগুলোকে লুকিয়ে ফেলেছিল চালের অভাব ছিল না লুকিয়ে ফেললো লুকিয়ে ফেলেছিল জলে ফেলে দিয়েছিল এইভাবে সেই দুর্ভিক্ষের সময়তে এই ঘটনা ঘটেছিল তাহলে এই সব কয়েকটা উদাহরণ আমি দিলাম তার মধ্যে বুঝতে পারছো নিজের কর্তৃত্ব অভিমানটা আগে ত্যাগ করতে হবে নদীর কর্তৃত্ব অভিমান যতদিন রাখবে বজন রাজ্যের বিন্দুমাত্র যত হরি কথা শোনো কিচ্ছু হবে দৈন্য আশ্রয় করে গুরু বৈষ্ণবের চরণের ধুলি আমি আমি কুকুর এই অনুভব যেদিন করবে সত্যি সত্যি দিন সত্যি করে বলছি তোমাদের মধ্যে সব শক্তি আসবে তারাকে আসবে না যতই বাহাদুর দেখা যত কিছু করো সেই জন্য এখানে বলছেন যে সেখানে ভগবান মুক্তি ভক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয় গাড়ো ভক্তিযোগে তবে কৃষ্ণের ভজন গাঢ় ভক্তিযুগ কেন জানেন কৃষ্ণই তো সব এই যে জগন্নাথ কথাটা ব্যাখ্যা করলাম সে সে শাক্ত হয়ে জগন্নাথ কথার মূল্য জানে আর যদি কেউ মঠবাসী বুঝতে না পারে অনুভব জগন্নাথ ভয় কি আছে জগতের না অনন্ত ব্রহ্মাণ্ড তুলে দিয়ে চালাচ্ছেন আমাকে দুটো খেতে দেবেন না এগুলো হয় রেখে দিতে হয় অন্ন কামনা আছে অন্নকামী যদি করে কৃষ্ণের ভজন না মানিলে হোক কৃষ্ণ তার দেশ অচরণ অন্নকামী যদি কৃষ্ণের ভজন করে কৃষ্ণ আস্তে আস্তে কি করেন তার চরণের অমৃত আস্তে আস্তে দাঁড়িয়ে যদি তার কপট যদি তার কপটতা এবং অপরাধ না থাকে দুটো খেয়াল করবে নির্বলিক এবং সর্বাত্মা আশ্রিত কন্ডিশন যদি ঠিক থাকে তোমার মধ্যে যত বাজেগুণ থাকুক যত বাজেগুণ তথাপি তারা ভালো করে। এই জন্যই অপিসের সুদরাচার্য শোকের ব্যাখ্যা আমি অল্প করেছিলাম বিস্তৃত ব্যাখ্যা করলে শুনতে পারবে তো পগল হয়ে যাবে তোমরা এক বাবাজি মহারাজ ছিলেন গুরুমাই বলতেন পার্ব যে মাধক সিং মহাজের সঙ্গেও বোধহয় নামটা কি ভুলে গেল দেখি পৌপাতের ছিলেন বোধ আমি ভুলে গেলাম তিনি যে ইন আহার যে আহার খাওয়া ভোজন ভোজন আর ভজন এই দুটো শব্দ নিয়ে দু ঘন্টা কাল হরিকথা বলেছি দু ঘন্টা ভোজন আর ভজন ভোজন কাকে বলে আর ভজন কাকে বলে এই দুটো নিয়ে জগতের লোকের ভজন হচ্ছে না ভোজন হয়ে যাচ্ছে চোখ দিয়ে ভোজন করছে রূপ দেখছে হ্যাঁ কান দিয়ে সব জগতের এইগুলো দু ঘন্টা কাল ব্যাখ্যা করেছিল হরি কথা সুন্দর ভজন কাকে বলে ইন্দির দ্বারা আমরা ভোজন করছি ভজন করি না ভজন যদি করতাম ভজন করলে তো কৃষ্ণ জানতে পারতো তাহলে অন্য কামী যদি হয় কোন অসুবিধা নেই অন্য কামনা আছে থাক এতে কোনো গুরুবৈশব চিন্তা করি কিন্তু কপটা আছে কি না। বৈষ্ণব বিদ্বেষ আছে কিনা এগুলো বাবা অন্য কামী যদি করে কৃষ্ণের ভজন না মানিলেও কৃষ্ণ তারা দেন সচরণ কৃষ্ণ না চাইলেও কৃষ্ণ তার সচরণ দিয়ে দেন পরে আস্তে আস্তে তাকে বোঝান অমৃত দান করেন তারে কৃষ্ণ কহে আমা ভাজে মাঙ্গে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাঙ্গে এই বড় মূর্খ আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেনে দিব সচরণ অমৃত দিয়া বিষয় বলা কালকে আলোচনা করেছিল ভগবান যাকে ভালোবাসেন তার কাছে সব নিয়ে নেন কেড়ে নেন তাতে অভিমান চলে যায় তাকে আত্মীয় পরিজন যার যে সমস্ত পয়সা থাকলে আসবেই আমি হাতে নাতে সব প্রমাণ করেছি সবার মাঝখানে সবাইকে যেখানেই ধন দৌলত থাকবে সেখানে দুষ্ট ব্যক্তি আসবেই দুষ্ট ব্যক্তি তোমাকে সেই সোসাইটি পরিচালনার জন্য ও অযোগ্য ব্যক্তিকে ও সন্ন্যাস দিতে হবে কি করবে তুমি সবাই তো আর বহুপাত নয় বহুপাত কখনও কোনো অযোগ্য ব্যক্তিকে সন্ন্যাস দেননি কেদে এখন দিতে হবে ও ভাই কি আর মর চালাবে কী একে সন্ন্যাস দিই যা ওখানে ইনচার্জ করে পাঠা ও এক গুণের মানুষ না ওকে ব্রহ্মচর্যই পালন হচ্ছে না তার এত বড়ো কথা বললো আমাকে ওরা মারতে আসবে এই কথা শুনবে থাকার অধিকার নেই আর তাকে তো মঠে রাখা তাকে সন্ন্যাস দিয়ে সব রাখা আমি তো কল্পনাই করতে পারি না তোমরা বুঝো আমি এত কঠোর ব্যক্তি আমার মধ্যে দয়া মায় এরকম নাই ছেঁদো দয়া এরকম ছেঁদো দয়া এখন থাকলে হবে তুমি মেনটেন করবে কাকে দিয়ে ভালো রক্ত তো না ওই জন্য দ্বন্দ্বলো থাকা অভিপূত দ্বন্দ্ব থাকে তোমাকে কাছে আসবে দুষ্ট ব্যক্তি ঢুকে পড়বে ঢুকে পড়ে ওখানে কর্তৃত্ব করবে আর কিছু নেই তো কী আসবে কি আশা নিয়ে আসবে গৌরকিশোর বাবাজি মহারাজ গাছ দু দশজন লোক ভিড় করবে প্রতিষ্ঠার জন্য আর আর কি হয় প্রতিষ্ঠার জন্য পয়সাগুলি তো বাবাজি মহারাজ গাছ কিছু নেই আসলে পরে প্রতিষ্ঠার জন্য ভিড় করবে তাতে কি হবে তার তাকে তো কিছু করতে পারবে না কিন্তু আদুষ্ট ব্যক্তি এসে অন্য কোন হাঙ্গামা করতে পারবে না প্রতিষ্ঠা দিয়ে দেয়গুলো যে প্রতিষ্ঠা নিয়ে যায় তাহলে এই বিজ্ঞ আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেনে দেব সচরণ অমৃত দিয়া বিষয়ে ভোলাই সবচেয়ে বড় বৈষ্ণবের দয়াটা ওরকম হয় না কাউকে সে অযোগ্য ব্যক্তি তাকে আরও গলাটা টিপে নরকে ডুবে দেবো বৈষ্ণবের কীভাবে এরকম ধরনের নয় বৈষ্ণবে কী লোকে চাবুক পেটা করে তুলব যদি দরকার হয় মারতেও হবে আমাদের ভক্তি বিলাস এই ভক্তি বিবেক ভারতী মহারাজ তার কাছে কত গুরুবাই যে পেটানি খেয়েছে কল্পনা করা যায় দশা শৈশি আর হচ্ছে কৃষ্ণবর্ণ কত গুরু ভাই পেটানে গিয়েছে ত্রিবিক্রম মহারাজ বলেছেন হেন কোনো গুরু ভাই নেই যে তার কাছে সেবা করতে গিয়ে মার খেয়েছেন মার চলে যায় সেবা করতে পারে না ত্রিবিক্রম বাবা তার নাম ছিল মোহন প্রভু ত্রিবিক্রম বাবা মহারাজ আমাকে বললেন মহারাজ আমি জীবনেও মার খাই না তার কাছে এ সেবার সেই সৈষ্ঠব বোঝে না উল্টো পাল্টা করে ছোট ছোট বয়স তার হয়তো কুড়ি বছর আঠারো বছর ২২ বছর ছোট ছোট ছেলেকে পাঠায় এ সে প্রভুপাত বলেন ওনার সেবাকে ত্রিবিক্রম বাবাকে শেষে এই সেবা দিয়েছিলেন বক্তিবী ভারতী মহারাজের সেবা সেই সেবা যখনই ওই পাঠায় সেখানে গিয়ে উল্টো পাল্টা করে মরা শিখিয়ে দিই যে করবি করে না অভিমান আছে আর মহারাজ ছাতা পেটা করে ছাতা যা থাকবে সামনে ছাতা দিয়ে এরম পেটাবে পিটিয়ে সে চলে যাবে সে করবে না সেবা এবার চিন্তা তার যে পেটানোটা সেই পেটানোটাও কিন্তু কী পা ছিল যে ওই পেটানোটা গ্রহণ করেছে তার কিন্তু মঙ্গল হয়েছে যে গালাগাল দিয়ে চলে গেছে তার মঙ্গল হয়নি জীবনে অতঃঃ পতন যে গেছে বৈষ্ণবের পেটে ওটাও মঙ্গল সন্ত গোস্বী খড়ম দিয়ে পেটেন ওটার মধ্যে মহারাজ এরকমটা একটা বলেন বলে মহারাজ আমি বোলপুরে যাচ্ছি রিক্সা করে হঠাৎ দেখি ভারতী মহারাজ আমাদের গুরুভাই ভারতী মহারাজ বলে বোলপুরে যাচ্ছি রিক্সা করে হঠাৎ দেখি একটা ছোট ছেলে তাকে ওর বাবা বেদরক পেটাচ্ছে মানে রাস্তায় ফেলে ছেলেটা খুব ভালো ছেলে দেখছে আমার ভালো আমি রিস্কাতে দেয় সঙ্গে সেই লোকটা চোখে জল নিয়ে মহারাজকে দণ্ডবোধ করেন মহারাজ আপনি জানেন না আপনি জানেন না কেন পেটাচ্ছে আমার ভেতরে কতটা ভালোবাসা রয়েছে আমি চায়ের দোকান কষ্ট করে দিন রাত পরিশ্রম করে আমি সকাল থেকে চারটে থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে আমি কিছু পয়সা রোজগার করি আর এই হারামজাদাকে আমি সেই পয়সা দিয়ে স্কুলে ভর্তি করাই ভালো স্কুলে ভর্তি করেছি যাতে আমার মতো যেন এই জীবন না হয় আর সে কী করে লুকিয়ে গিয়ে অন্য জায়গায় বিভিন্ন জায়গায় চলে যায় নোংরা বিভিন্ন জায়গায় বন্ধুবান্ধব সঙ্গে সময় নষ্ট করে স্কুলে যায় না আমি কি করি বলুন মহারাজ এত মঙ্গল হয় না তখন মহারাজ গম্ভীর হয়ে গেছে সত্যিই তো এই যে পিতা ওকে পেটাচ্ছে এর পিছনেও স্নেহ রয়েছে ওই জন্য গুরু বৈষ্ণব যদি কাকে ভৎসনা করে মারতে যায় তাতেও কোনোদিন বিদ্রোহ করবে না শাস্ত্রে বলা রয়েছে তারিত মানে যদি গুরুদেব ভৎসনা করে ভসিত তারিত ভৎসনা করে মারে ততক্ষণ বন্ধু শাস্তে বিবেচক কখনও কিন্তু গুরুর বিরুদ্ধে যাবে না গেলেই তো অনন্তকালের জন্য ভজন সব কিন্তু তা পারে না গালাগাল দিয়ে দেয় শাস্ত্রে লেখাও যে পরিষ্কার বিষয় গুরু বৈষ্ণব যদি তোমাকে ভৎসনা করে সেরকম বৈষ্ণব আমি যে এত আত্মার কথা বলছি না সেই যদি তোমাকে ভক্ষণা করে মারে তথাপি তার বিরুদ্ধে কিছু বলতে পারো লেখা আছে উপনিষদের উদ্দালকের কথা যদি বিকেলে পারি সময় তো অল্প কুরুর বিরুদ্ধে আপনি কথা উদ্বালক কোনোদিন কথা বলে উদ্দালকের খাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায় গুরুদেব এমন আদেশ করেছেন গুরুদেব এমন আদেশ করেছেন শিষ্যের খাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে তারপরেও শিষ্য কিছু বলেনি লাস্টে খুদা তারণায়। আকন্দ কিছু নাপে পেয়ে আকন্দ পাতা খেয়ে নিয়েছিল দে চোখে অন্ধ চোখে দেখতে পায় না এরমা ঘুরছে রাস্তায় গৌবাছর নি গুরুদেব গৌবাছর পালন করতে দিয়েছে। শেষ আর কুয়ার মধ্যে পড়ে রয়েছে গুরুদেব অন্তর্য আমি জানতে পেরেছেন উদ্দালক উদ্দালক পরে জঙ্গলে ঘুরছেন উদ্দালক কুয়া থেকে খব চিৎকার করছেন গুরুদেব আমি এখানে তখনও বলছেন না গালাগাল দেননি তখন সেইখানে উদ্দালককে কী করলেন গুরুদেব সন্তুষ্ট আশীর্বাদ করলেন আর অশ্বিনী কুমার অধ্যায় তার চক্ষুকে আবার উন্মীদন করে দেব হ্যাঁ তুমি শিষ্য শিষ্য যাকে বলে তুমি হচ্ছে বাস্তবে আসো যত দিব্যজ্ঞান তোমার মধ্যে স্ফূর্তি প্রাপ্ত হবে কৃষ্ণ বলো না কৃষ্ণের জীবনে দেখো কৃষ্ণ কিভাবে কাস্ট সংগ্রহের জন্য জঙ্গলে গেলো আজকে যদি সময় পাই কিছু আলোচনা করব। না তো হবে না সে তো আমার বিপ্রত্য কথা কার্তিক মাসে বলেছিলাম তাহলে আনুগত্য কী জিনিস তোমরা এখনও অনুভব করেনি নিজের বিন্দুমাত্ম স্বতন্ত্রতা থাকবে গুরুমা আমাকে এ আনুগত্য কাকে বলে একটা একটা বিষয়বস্তুর উদাহরণ দ্বারা একটা উদাহরণ দিয়ে গুরুমা বুঝিয়েছিলেন আনুগত্য কাকে বলে বুঝবে বাবা আমি বেশি কথা বলবো না একটা আনুগত্য কাকে বলে দেখাচ্ছি তোমাকে এই যে দেখছো এটা কি এটা আপনার সন্ন্যাসের দণ্ড বলে এটা কি নড়তে পারে না। এটাকে আমি এখন শুইয়ে রাখলাম এ উঠতে পারবে বলুন না তাহলে যা এই দ্বন্দ্বটাকে আমি যেমন রাখবো ঠিক সেমনভাবেই চিরকাল থাকবে আমি যেমন রাখব সেরম থাকবে তার কোন মধ্যে কোনো বিবাদ আসবে না তার মধ্যে কোনো এজুটেশন আসবে না তার মধ্যে কোনো কৈফত আসবে না দেবে না কেন আগে রাম্বায় রেখেছেন এ কথা আসবে এই জন্য কীর্তন হতে পারে দ্বন্দ্ব পরাধীন হয়ে তুমি মায়া জগতে এই দ্বন্দ্ব পরাধীন তুমি মায়া জগতে হয়ে রয়েছে। কিন্তু দ্বন্দ্ব যথা পরাধীন গুরু বৈষ্ণবের কাছে আর তার সেইটাকেই স্বাধীনতা বল বুঝতে পারলেন না কথাটা কথার মানেই বুঝতে পারলে না কে আছে এখানে বুঝতে পারলো। যখন তুমি পরম অধীনতা স্বীকার করবে আমার কথাটা মানে বুঝো যখন তুমি সর্বাঙ্গীন মানে স্মরণাগত হয়ে গেলে তখনই তোমার বাস্তব বাস্তব স্বাধীনতা হলো বুঝতে পারলে না বদ্ধজীব এসব কথার মানে বোঝে না যে মুহূর্তে তুমি মনে করলে আমি তো সব সর্বাঙ্গীন স্মরণাগত হয়ে গেলাম তাহলে তো আমি এখন অধীন হয়ে গেলাম বাদ্যদৃষ্টিতে তুমি অধীন কি তখনই তোমার কিন্তু স্বাধীন হয়ে গেলে বাস্তব স্বাধীন বুঝতে পারলে না কথা যেমন তুমি কোন দেশ থেকে অন্য দেশে যাবে হ্যাঁ তখন সেই দেশের এই দেশ থেকে তোমার পাসপোর্ট নিতে হয় ওই দেশে তোমার ভিসা নিতে হয় যখনই তুই ভিসাটা নিয়ে নিলে সরকার থেকে তখনই আমি ওই দেশের যে কোনো জায়গায় যেতে পার সেরকম কৃষ্ণ ভক্তি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ভিসা হয়ে গেল কৃষ্ণ রাজ্যের যে কোনো জায়গায় যেতে পারবে আর তোমার বাধা দেবে না এখন মায়াবদ্ধ অবস্থায় এটা তোমার হচ্ছে কি পারমিস পারমিশন নেই তুমি যেতে পারবে না এইটাকে তুমি স্বাধীনতা মনে করছো তোমার স্বেচ্ছাচারিতা আমি যা খুশি করবো কেন জবাব দেবো আপনাকে সত্যি তো তাই কেন জবাব দেবে আমার বাবাকে কেন জবাব দেব। তোর সুবিধার জন্য তোকে জবাব দিতে হবে না তুই এবার পড়বি মরবি তুই তোর সুবিধের জন্য গুরু বৈষ্ণবের কোনো সুবিধা নেই আনুগত্য কর না কর না কর যা খুশি কর তার জগতের প্রতিষ্ঠা তার কাছে এমনিই আসবে তো কিছু পাওয়ার জন্য রয়েছে কি তোমার সুবিধের জন্য তোমাকে আনুগত্য করতো কিন্তু সেই আনুগত্য কি সেটা গুরু মহাজবিজি এর দ্বন্দ্ব দিয়ে এরা যদি করো তাহলে বুঝতে পারবে সেই জন্য অকাম সর্বকামকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেণ যজেত পুরুষ পরম বাঞ্ছা কল্পতিন্দু বছ পতিত পাবনে ভো বৈষ্ণবী ভ্য নম নম